মুসলিমদের বিরুদ্ধে সেভাবে কোনো অ্যাকশন নেয়নি এর কারণে দাওয়ার এই পর্যায়ে তেমন কোনো অত্যাচার নিপরণের ঘটনা ঘটেনি এর আগে আমরা আলোচনা করেছি ইস্তুরা আলাকের একটি আয়াত নিয়ে যা প্রথম ওয়াহের সময় নাজিল হয়েছিল সেই আয়াতে শুরু হয়েছিল যে শব্দটি দিয়ে তা হল একতরা আর দ্বিতীয় ও তৃতীয় ওয়াহের সময় যে আয়াত নাজিল হয়েছে তা শুরু হলো কুম দিয়ে কাজেই আমাদের এই পর্বে আলোচনা শুরু করা যাক একতরা কুম এবং কুম দিয়ে ইর বিস্মিক সাল মু ইল নিঃস হই কুসি কলীল এগুলো হল কোরআনে নাজিল হওয়ার প্রথম আয়াত এই একটি ঘটনা রসুল সাল্লাম আলাইসাল্লামের জীবনের মোড় ঘুরিয়ে দেয় আমরা আগেও বলেছি সুরা আলাকের আয়াত নাজিল হওয়ার পর কিছু দিনের জন্য ওয়াহি আসা বন্ধ হয়ে যায় এই বিষয়টিকে আল্লাহ পারে, যেন এর অভাব তার করতে থাকেন, সেজন্য এই ভালোবাসতে পারেন যেন এর অভাবের বাস্তবিক এতটা তীব্র আকার ধারণ করে যে তিনি পাহাড়ে চূড়ায় গিয়ে আত্মহত্যা করতে উত্তত হন সুরা আলাকের আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পর নাজিল হয় সুরা মুজাম্মিল এবং সুরা মুদাসিরের কিছু আয়াত যদিও এই ব্যাপারে ইখতিলাফ আছে যে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 প্রথম আদেশটি হল এ মাধ্যমে দিলাবাত ও শেখা নির্দেশ দেওয়া হচ্ছে পরবর্তী আদেশটি এসেছে সুরা মুজাম্মিলের দুই নম্বর আয়াত ইল্লা ই রাত্রে নামাজ পড় আর সব শেষে সুরা মুদাসির দ্বিতীয় আয়াত কুম্ফের যা আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে আদেশ দিচ্ছে উঠে দাঁড়ান এবং অন্যদেরকে সতর্ক করুন কাজেই প্রথম শিক্ষা হল পড়াশোনা করা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 এ এরপরে থাক কুম্ফার্সের উঠুন সতর্ক করুন আর নিজে শেখা ও অন্য শেখানোর সাথে সাথে যে বিষয়টি অত্যাবশ্যক তা হল ইবাদত ন ইবাদত যেমন কিয়ামুল লাইল প্রথম যুগের মুসলিমদের জন্য বেশ কয়েক বছর পর্যন্ত ক্যামুল লাইল বাধ্যতামূলক ছিল পরবর্তীতে এই আদেশ মোহাম্মদ সাল্লা আলাইস্লাম ছাড়া অন্য সকলের জন্য রহিত করে দেয়া হয় রসুল্লাহ সাল্লাই এর উপর আমরণ কিয়ামুল লাইল বাধ্যতামূলক ছিল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 এটি ফরজ করে দিয়েছিলেন কেননা তাদেরকে এমন কিছু পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করতে হয়েছিল যা আর কাউকে অতিক্রম করতে হয়নি তাদেরকে যে তীব্র বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়েছিল তা উম পরবর্তী আর কাউকে ভোগ করতে হয়নি এজন্যই তাদেরকে এই নিবিড় প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে তারা ছিলেন ইসলামের নিউক্লিয়াস বা কেন্দ্রীয় দল দিন ইসলামের ভিত্তিপ্রস্তর তাদের উপর ভিত্তি করে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং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 আনসাররা তাদের সাহায্যে এসে অনেক কিছু দ্রুত শিখে ফেলেনের বন্ধন ধরি করে দেন তার মাধ্যমে ও জ্ঞান লাভ করেন এবং অপরদিকে মুহাজিররা আনসারদের কাছ থেকে তাদের প্রয়োজনীয় আর্থিক এবং সামাজিক সহায়তা পান মুহাজিদের ভেতর এমন একটি আলো ছিল যা দ্বারা চারপাশে সবাই আলোকিত ও প্রভাবিত হত সুতরাং দাওয়াতের পাথে হিসাবে অবশ্যই এই তিনটি শব্দ মনে রাখতে হবে আয়াতগুলো রসুল্লাহ আলাইসালামের জীবনকে বদলে দেয় এই আয়াতগুলোর অর্থ ও তাৎপর্য নিয়ে আল্লাহ শফিউর রহমান মোবারকআল রহমুল্লাহ তার বিখ্যাত সিরাজ গ্রন্থ আর রাহিকুল মাহতুমে চমৎকার কিছু কথা বলেছেন আমরা সেই কথাগুলোকেই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 ও আধিপত্য নস্বাত করে দিতে হবে ফলে আল্লার জমিনে একমাত্র তার শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব ও মহিমাই শুধু প্রকাশ পাবে এবং স্বীকৃত হবে তিন পোশাকের পবিত্রতা পরিছন্নতা শেষ মঞ্জিল হচ্ছে এই যে প্রকাশ্য অপ্রকাশ্য সকল কিছু পাক সাফ রাখতে হবে এ অবস্থা এমন পর্যায়ে উন্নীত হতে হবে যাতে করে আল্লাহর রহমতের ছায় আশ্রয় পাওয়া যায় এটা শুধুমাত্র তারই হৃদায়াত ও নূরের দ্বারা সম্ভব হতে পারে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 তোমার পালকের জন্য ধৈর্য ধারণ করবে দাওয়াতের এই গোপন পর্যায়ে স্থায়ী হয়েছিল প্রায় তিন বছরে যে মানুষগুলোর মন ছিল পরিষ্কার স্বচ্ছ ক্লেদমুক্ত সেই মানুষগুলোকেই মূলত রসুলো করেন রসুল্লাহ সাল্লাহাম দাওয়াতকে তারা সহজে গ্রহণ করেছিলেন কোনো ধরনের সংঘাত বা বাড়াবাড়ি হয়নি রসুল্লাহ সাল্লাইসাল্লাম তাদের সাথে গোপনে দেখা করতেন এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলতেন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 তারা জেনেছেন ইসলাম হল একমাত্র সত্য ও গ্রহণযোগ্য দিন এবং ইসলাম ছাড়া বাকি সকল আদর্শ ও ধর্ম হল মিথ্যা ও বাতিল ইসলাম মানে কেবল আল্লাহর ইমান আনা নয় বরং অন্য সকল ইলাহকে বর্জন করা সত্যি বলতে সমস্ত বাতিল মাহবুদ আর তাগুদকে আগে অস্বীকার করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে তারপর আল্লাহর ওপর ইমান আনাই হল সত্যিকারের ইমান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 এই সময়টি ছিল ইমানদারদের মধ্যে একটি ভ্রাতৃত্বের বন্ধন গড়ে ওঠার সময় রসুল্ল আলী আসালামের নেতৃত্বে মুসলিমদের মাঝে একটি কমিউনিটি তৈরি হয়েছিল যার ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্কের ভিত্তি ছিল ইমান তাদের মধ্যে পারস্পরিক সহায়তা ও সৌহারদের একটি বন্ধন গড়ে ওঠে এ পর্যায়ে আমরা আলোচনা করছি অগ্রগামী মুসলিমদের নিয়ে ওয়াল নিয়েকালুন আমরা আগেই বলেছি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 আলোচনা সুবিধার্থে আমরা সাহাবিদের তিন ভাগে ভাগ করতে পারি প্রথম ভাগে আছেন খাদিজা আলী জাইদ আবু বকর রাজি আনহম যারা মুসলিম হয়েছেন সরাসরি হাতে এই দলে আরো আছেন উসমান ইবিন আফান আব্দুর রহমান ইবিন আউফ সায়দ ইবিন আবি বাকাস তালহা ইবেন ওবায়দুল্লাহ জুবাইবিন রাজিউল্লাহ আহুম তাদের প্রত্যেকে আবু বকরের হাতে মুসলিম হয়েছেন এই পাঁচজন সম্পর্কে জানা যায় আবু বকর রাজিয়াল্লাহ আনহুর বাসায় তাদের প্রত্যেকে যাওয়া আসা ছিল এবং সম্পর্ক ভালো ছিল এই পাঁচজনের মাঝে উসমান ছাড়া প্রত্যেকের বয়স ছিল বিশের নিচে অর্থাৎ দ্বিতীয় দলের সাহাবিদের মধ্যে যারা বেশি পরিচিত তারা হলেন আবু উবায়দা ইবনুল জার্রাহ আবু সালামা আরকাম ইবিন আবিয়াল আল আরকাম উসমান ইবিন মাজউন এবং তার দুই ছেলে সাঈর বিন জাইদ ও তার স্ত্রী ফাতিমা বিন তে খাত্তা যিনি ছিলেন উমার রাজিয়াল্লা আনহুর বোল খাব্বা বিবিন আরাত এবং আবু বকরের মেয়ে আসমা বিন তে আবু বকর রাজি আনহু তৃতীয় দলে আছেন ওমায়ের এ বিন আল আকাস আইয়াস ইবেন আল রাবিয়া আবদুল্লাহ এ বিন জাহাজ রসুল সাল আলিয়া সাল্লামের কাজিন জাফর ইবিন আবি তালিক এবং তার স্ত্রী আসমা বিদ তে উমাইস বিলাল ইবেন রাবাহ ইয়াসির ও তার স্ত্রী সুমাইয়া এবং তার ছেলে আম্মার ইবিনাসির রাজি আল্লাহ আনহু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 তেমনি ছিলেন আব্দুল্লাহ এ বিনের মতো অকুরাইশি মুসাদিন ওমায়ের মতো সেলিব্রিটি সাহাবি যেমন ছিলেন তেমনি ছিলেন মতো বয়স্ক, তরুণ, পুরুষ, নারী, সাদা, সাইদিন ধনী গরিব সব শ্রেণী ধরণ ও ব্যক্তিত্বের মাঝে ইসলাম স্থান করে নেয় এখানে আরেকটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে প্রথম যুগের মুসলিমদের মাঝে তরুণদের ছড়াছড়ি ইতিহাস থেকে দেখা যায় তরুণরা সত্যকে আপন করে নিতে বেশি আগ্রহী থাকে তাই তারাই সাধারণত নবীদের প্রতি সর্বাগ্রে ইমান আনে মুসল্লাহ ইসলামের প্রতি যারা ইমান এনেছে তারা ছিল তরুণ ইসালাহ ইসলামের পাশে যারা দাঁড়িয়েছিলেন তারাও ছিল তরুণ ইব্রাহিম আলাহ ইসলাম তরুণ বয়সেই তার সমাজকে তাওহেদের দিকে আহ্বান করেছিলেন রসুল সাল্লি আসাল্লামের পাশে যারা দাঁড়িয়েছিল তাদের বেশিরভাগ ছিল তরুণ তাদের বেশিরভাগের বয়স ছিল বিশ্বেরও কম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 ইবেন হাজার আল্লাহ সালানী এই মতবিরোধটি সমাধানের চেষ্টা করেন তার মতে ইসলাম গ্রহণকারী সর্বপ্রথম পুরুষ আবু কেননা আলী হয়েছে নবুয়ের ঘরে তিনি মক্কার কুরাই ধর্মই করেননি ছোটবেলা থেকেই তিনি মুসলিম হিসেবে বড় হয়েছেন তাই তার অমুসলিম অবস্থা থেকে মুসলিম হওয়ার প্রশ্নই আসে না আবার অন্যভাবে বলা যায় ইসলাম গ্রহণকারী প্রথম দাস হলেন জায়দ ইবেন হারিসা ইসলাম গ্রহণকারীর প্রথম শিশু হলেন আলী বিন আবিতালিব এবং ইসলাম গ্রহণকারী সর্বপ্রথম পুরুষ হলেন আবু বকর রাজি আনহু তবে এটা জেনে রাখা ভালো কে কার আগে ইসলাম গ্রহণ করেছেন এগুলো নিশ্চিতভাবে প্রমাণিত নয় কাজেই এই মতগুলোকে বা বর্ণনাগুলোকে অ্যাপসলুট হিসেবে গ্রহণ না করাই উত্তম তবে তারা যে সবাই শুরুর দিকে এবং কাছাকাছি সময়ে মুসলিম হয়েছেন সেটা নিয়ে কোন সন্দেহ নেই খাদিজার ব্যাপারে এর আগে আমরা আলোচনা করেছি তিনি শুধু প্রথম মুসলিমই নন তিনি সর্বপ্রথম রসুল্লাহ কোরআন সোনা মুসলিম তিনি সবার আগে শিখেছেন কিভাবে সালাদ আদায় করতে হয় উপর প্রথম ফরজ দায়িত্ব ছিল তাও বিশ্বাস করা আর দ্বিতীয় দায়িত্ব ছিল সালাদ আদায় করা তিনি খাদিজাকে সাথে নিয়ে একসাথে সালাদ আদায় করেছেন এ ব্যাপারে কিছু বরণ আছে আলবিদায় ওয়ান নিহায়াতে জিব্রিল রসুল্লাহ সাল্লামকে শিখিয়েছেন কিভাবে অজু করতে হয়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 তিনি বর্ণনা করেন ইবেন খাক বলেন ওই ঘটনার একদিন পর হজরত আলী রাজবানহু তার নিকট আসেন তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম ও খাদিজা নামাজ আদায় করছিলেন আলী রাজবানু বললেন আপনারা এ কী করছেন রসুল্লাহ সাল্লি আসাল্লাম বললেন এটি আল্লাহ দিন তার নিজের জন্য এ দিনকে তিনি মনোনীত করেছেন এবং দিন সহকারে তিনি রসুলগণকে প্রেরণ করেছেন আমি তখন তোমাকে একক ও লাশরিক আল্লাহর দিকে এবং তার ইবাদতের দিকে আহ্বান করছি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 তবে আপাতত বিষয়টি গোপন রাখো কাউকে বলো না হজরত আলী ওই রাত অপেক্ষা করলেন এরপর আল্লাহ তালা হজরত আলী রাজ অন্তরে ইসলাম গ্রহণের আগ্রহ সৃষ্টি করে দিলেন ভোরবেলা তিনি রসুল্লা সাল্লি স্লামের নিকটে গেলেন এবং বললেন আপনি আমার নিকট কি প্রস্তাব পেশ করেছিলেন রসুল্লাহ সাল্লাম আলহ্লাম বললেন প্রস্তাবটি এই তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নেই তিনি একক তার কোন শরিক নেই আর তুমি লাত ও উজ্জা প্রতিমাকে পরিত্যাগ করবে এবং সকল প্রকার অংশীবাদিতা থেকে নিজেকে মুক্ত রাখবে আলী রাজু তাই করলেন এবং ইসলাম গ্রহণ করলেন তবে পিতা আবু তালিবের ভয়ে তিনি রসুল্লাহ যাতায়াত করতেন না তার ইসলাম গ্রহণের বিষয়টি তখনকার মতো তিনি গোপনই রাখেন। ইতিমধ্যে জাই দেবেন হারিসা ইসলাম গ্রহণ করলেন তারা এভাবে প্রায় এক মাস কাটাল মাঝে মাঝে হজরত আলী রাজ্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের নিকটে আসতেন হজরত আলী প্রতি আল্লাহর অন্যতম অনুগ্রহ ছিল এই যে ইসলাম গ্রহণের পূর্বে তিনি রসুলের ছিলেন কাছে তার ইসলাম আবু তালিব দেখলেন তার ছেলে আলী তার ভাতিজা মুহাম্মদ সাল্লি সাল্লামের সাথে সালাদ আদায় করছে তখন তিনি রসুল্লাহ সাল্লাইকে জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কোন দিনের অনুসরণ করছো রসুল্লাহ আলাইসালাম উত্তর দিলেন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 তুমি কোন ধর্মে অনুসরণ করছ আলি উত্তর দিলেন আমি আল্লাহর ইমান এনেছি তার রসুলের উপর ইমান এনেছি এবং তিনি যা কিছু এনেছেন তাতে বিশ্বাস করেছি আবু বললেন সে তোমাকে দিকেই ডাকছে কাজেই তার অনুসরণ করো আলী ছিলেন রসুল্লাহ সাল্লা আলিয়া ঘরের মানুষ আপন মানুষ সব কাজে সহযোগী তিনি খুব অল্প বয়স থেকেই রসুলুল্লাহর সাথে ছিলেন কারণ রসুল্লাহর চাচা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 আর এটা আমরা সবাই জানি আলী হলেন অর্থাৎ সঠিক খোলাসায় বা নবতের তরিকায় যারা খিলাফত পরিচালনা করেছেন তাদের মধ্যে চতুর্থ আলোচনা করা যাক জায়েদ এবং হারিসের মর্যাদা জাইদ আল্লাহ রসুলের ঘরের একজন প্রিয় সদস্য ইসলামের গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর একটিও তার বাদ যায়নি প্রথম দিকে মুহাজিদ্দের একজন হলেন জাইদ রসুল্লাহ সাল্লাস্লাম আর আবু করের পরিবারের সাথে নিজ পরিবারকে মক্কা থেকে নিরাপদে মদিনায় নিয়ে আসার কাজটিও করেন এই জাইদ একাধিক সাময়িক অভিযানের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তবে জাইদের একটি অনন্য মর্যাদা হল তিনি হলেন একমাত্র সাহাবি যার কথা আল্লাহ তালা কোরআনে নাম ধরে উল্লেখ করেছেন আর কারো ক্ষেত্রে এমনটা হয়নি মর্যাদা নিয়ে আবু বকরের মর্যাদা নিয়ে বলতে গেলে সত্যি বলতে একটি আলাদা লেকচার সিরিজ প্রয়োজন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 তিনি ছিলেন মিন পুরুষদের মধ্যে প্রথমজন মানে যে বিশ্বাস করেছে আবু বকর ইসলাম গ্রহণের কাহিনীটা কেমন ছিল বলা হয় থাকে ইসলাম গ্রহণের সময় প্রত্যেকে হলেও ভুগেছে থমকে দাঁড়িয়েছে দ্বিতীয়বারের জন্য হলেও ভেবেছে কিন্তু আবু বকর রাজিয়াল আনহুর ক্ষেত্রে এমনটি হয়নি যখনই তার সামনে ইসলামকে উপস্থাপন করা হয় তিনি সেটা সাথে সাথে গ্রহণ করেন তাকে ইসলামের গ্রহণের পূর্বে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 কোরআন সেই আয়্তি হলো ইহু সক নুল্লাহু ইজ্র জুদীন কু ইহ্রুদীন কুয়ি ইজু মিল ই পোলি সাহিবিহীল চহন ইন্হমান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 সাহাবিদের দ্বিতীয় ব্যাচ আবু বাক রেই চলে আসে আরও বেশ কিছু নাম যাদেরকে আমরা ইমানদারদের দ্বিতীয় ব্যাচ হিসেবে পারি কারণ দ্বিতীয় ব্যাচের অনেকেই ইসলাম গ্রহণ করেছেন আবু বকরের হাতে আমরা অন্তত পাঁচজন সাহাবির কথা জানি যারা আবু বকরের হাতে ইসলাম গ্রহণ করেছেন মজার বিষয় হল এই পাঁচ সাহাবীর প্রত্যেকে হচ্ছেন আশারা মোবাসার অন্তর্ভুক্ত অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ছেরা দশ সাহাবির অন্তর্ভুক্ত আমরা জানি একটি হাদিসের রসুল্লাহ দশ সাহাবির নাম একাধারে উল্লেখ করেছেন যারা জাননাতে যাবেন যদিও রসুল আরো অনেক দিয়েছেন কিন্তু এই দশ জনের নাম একসাথে এবং তারা হলেন সাহাবিদের মাঝে সেরা হাদিসটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবেন আউফ আন আব্দুর রহমান ইবেন আউফ কল করসুল্লাহ আলহিম আবু বকর ফিল জন্না ওয়া অমর ফিল জন্না ওয়া ওসমান ফিল জন্না ওয়া আলিউন ফিল জন্না ওয়া তালহা ফিল জন্না ওয়া ফিল ফিল্না ওয়া আব্দুর রহমান ইবেন আউফ ফিল জন্না ওয়া সাঈদ ফিল আবু জন্না আবুদুলনা উল্লেখিত দশ জনের মধ্যে আবু বকর ছাড়া বাকি নয় জনের মধ্যে পাঁচ জনই ইসলাম গ্রহণ করেছেন আবু বকরের হাতে তারা হলেন উসমান তালহা জুবাইর আবদুর রহমান ইবেন আউফ এবং সায়দ ইবিন আবি ওকা সাদি আনহুম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 হুদয় বিয়ার ঘটনায় উসমানের মৃত্যুর খবরের গুজবকে কেন্দ্র করেই বায়াতুর হৃদয়ারের ঘটনা ঘটেছিল আর সেই বায়াতে সবার বায়াত গ্রহণ শেষে রসুল্লাহ সাল্লাই নিজের এক হাতের ওপর আরেক হাত রেখে বলেছিলেন এটা হল উসমানের হাত নিঃসন্দেহে উসমানের জন্য এক বিশেষ সম্মাননা ইসলাম গ্রহণের সময় সা বয়স ছিল ষোলো আমাদের জন্য মর্যাদা শিক্ষা আছে সা আদি বিন আবি দৃষ্টান্তে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 যদি আমি পারতাম তোমার সম্মানে আমার বাবা মাকেও উৎসর্গ করতাম বাংলায় আমরা অনেকটা এভাবে বলে থাকি তোমার জন্য আমি নিজের জান দিতে রাজি বা তোমার জন্য আমি সবকিছু করতে রাজি কথাটা কিছুটা ওরকম আরবিতে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য ফিদাকা আবিওয়া ওয়া অম্মি এই কথাটি ব্যবহৃত হয় তলহা ইবেন উবাইদুল্লাহ তলহা ইবেন উবাইদুল্লার ইসলাম গ্রহণের কাহিনীটি আমরা শুনবো আর সাবের রাসুলের জীবন কথা থেকে ওইটি লেখক মোহাম্মদ আবদুল মাহবুদ তালহার ইসলাম গ্রহণের প্রসঙ্গে বলেন হজরতাল ইসলামের সূচনা পর্বেই মাত্র পনেরো বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন হজরত আবু বকর সিদ্দিক দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেন জাহিলি যুগে আবু বক্করের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে তিনি ছিলেন নিয়মিত সদস্য তার ইসলাম গ্রহণের ঘটনাটা বেশ চমকপ্রদ তিনি গেছেন কোরাইশদের বাণিজ্য কাতিলার সাথে সিরিয়ায় তারা যখন বাসরা শহরে পৌঁছলেন দলের অন্যান্য কোরাইশ ব্যবসায়ীরা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 আমি মক্কার লোক তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আহমাদ কি আত্মপ্রকাশ করেছেন বললাম কোন আহমাদ বললেন আবদুল্লা আব্দুল মুতালিমের পুত্র যে মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটা সেই মাস তিনি হবেন শেষ নবী মক্কায় আত্মপ্রকাশ করে গানো ও খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন যুবক খুব তাড়াতাড়ি তোমার তার কাছে যাওয়া উচিত তাহা বলেন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 তীরের আঘাতে তার চলাফেরা করা ছিলেন আিলেন রসুল্লা সাল্লাই এর ফুপু সাফিয়া বিনতে আব্দুল মুতালিবের ছেলে আবার একই সাথে উমুল আইসার বোন আসমা বিনতে আবু বকরের স্বামী অর্থাৎ আজ জুবাইয়ের ইবনুল আওয়াম ছিলেন রসুল্লাহ যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র ষোল বদর এবং অহুদ দুই যুদ্ধেই তার সাহসিকতার দৃষ্টান্ত রয়েছে যা আমরা ইনশাল যুদ্ধের কাহিনী বর্ণায় আলোচনা করব মক্কা অভিযানে তিনি পতাকা বাহনে সম্মান লাভ করেছিলেন আবু বকর ও ওসমানের সময় তিনি অনেকগুলো জিহাদের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুর রহমান এ বিন আউফ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 কেউ কেউ আল্লাহর আসনে বসিয়েছে এটা হচ্ছে শাহাবাদের যথাযথ সম্মান না দেখানোর পরিণতি তাই আমরা যখন সিরা পরব তখন আল্লাহ রসলের কাছের মানুষদের চিনে রাখবো তাদের থেকে শিক্ষা গ্রহণ করবো নবীজির পরেই তারা হলেন আমাদের আদর্শ এই পর্বে আমরা একটি হাদিস দিয়ে শেষ করছি হাদিসটি আমরা বর্ণনা করবো আলবিদায় ওয়ার নিহায়া থেকে ইউনুস এভেন বুকায়ের আফিফ থেকে বর্ণনা করে তিনি বলেন যে আমি ছিলাম একজন ব্যবসায়ী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 إنشاء الله أم لجن حتي باري أي جوكي سابقون الأولون الله تعالى سورة واقعياتي بولي چهن والسابقون السابقون أولائك المقربون آر اغرغمي رأي تو اغرغمي تاراي نوي كورتو برابتو وصلى الله على سيدنا محمد وعلى آله وصحابه وسلم الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته